আমাদেরকে ইসলামের রাস্তা দেখিয়েছেন এবং সেই রাস্তা দেখানোর জন্য সারা বিশ্বের সমস্ত মানুষ জিনের জন্য কত মানুষ হারা যারা ছিল রাস্তা পেয়েছে পাচ্ছে আর পেতে থাকবে মাধ্যম আল্লাহুল আলমের এজন্য তার জীবনী সম্পর্কে জ্ঞান অর্জন করা চরিত্রে বাবা ফেরায় আচার আচরণে জীবনের যে বিভিন্ন স্থলগুলি রয়েছে বা বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে তাদের সাথে চলাফেরার ক্ষেত্রে পারিবারিক জীবনে সামাজিক জীবনে সমাজের সাথে মুসলিমদের সাথে অমুসলিমদের সাথে অর্থনীতির ক্ষেত্রে রাষ্ট্রনীতির ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে আপনি সিরাতুল নবী ইসলাম আল্লি সাল্লামের যদি পড়েন শোনেন জ্ঞান করেন তাহলে আপনি অবশ্যই সঠিক রাস্তা পাবেন কার্লা মুখিরসুল হাসান নিশ্চয়ই যে ব্যক্তি আমাদের ধারাবাহিক আলোচনায় চোদ্দশো চল্লিশ আগে শেষ বছরের শেষের দিকে হওয়া শুরু করেছি আজকে সপ্তম সিরাদম সাত এবং এই ক্ষেত্রে যে প্রায়ের মাঝে ঝগড়া দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল তার নিষ্পত্তি বা মীমাংসার ব্যবস্থা একটি বিষয়ের জীবনের সাথে জীবনের সাথে বা জীবনের সাথে সম্পর্কিত সেটি আলোচনা করবাৎ নৌ প্রাপ্তির পাঁচ বছর আগে সেই সময় মক্কায় বিশাল একটি বৈন্য আসে এই বাস্তব প্রবণ প্রায় কয়েক বছর আগে জেরদার বন্যা আপনাদের জানা আছে যাতে অনেক মানুষ বয়ে চলে গেছে গাড়ি বয়ে চলে গেছে আল্লাহাবুল আলমীর মানুষকে পরীক্ষা করার জন্য অথবা মানুষকে সতর্ক সাবধান করার জন্য ফেরানোর জন্য থেকে এই এইরকমভাবে কিছু আসমানি জমিনি বা বিভিন্ন রকমের যার শাস্তি পাঠিয়ে থাকে বা একটি উদ্দেশ্য থাকে ভালো মানুষদের পরীক্ষা পরীক্ষা করেন আর যারা পাপ পাপি আর অধিকাংশ মানুষই বিভিন্ন পাপে জড়িয়ে রয়েছে তাদের জন্য সতর্কীকরণ হ্যাঁ তাদের জন্য সাবধান করে দেওয়া সতর্ক করে দেওয়া শাস্তির সংকেত যে এই তো ছোট শাস্তি বড় শাস্তি তো আছে এখনই সাবধান হয়ে সংশোধন করে নজকে মুসলিমগুলি সারা বিশ্বে চলছে এগুলি সেটার একটা অংশ মুসলিমরা শুধু মুসলিম নিয়ে আছে ইলাম অল্প কিছু মুসলিম আছে যাদের হয়তো ঠিক আছে না অধিকাংশ মুসলিমদের তৌহিদই ঠিক মুখে যখন মনে হইল মানি তো নেই যেগুলি করতে কোনো বাধা নেই আপনার তহিদ ঠিক করবেন সেই করবেন না কোন কা শক্তিও নেই যে শক্তি বলছে যে তোরা শূন্যতের তরীঘা কিন্তু মুসলিমদের মধ্যে সেই লোকের শত্রু আছে তো এ হচ্ছে মুসলিমদের অবস্থা আর বাকি তো বলা বন্দি আর তারপরে করে হারাম দেখা হারাম শোনা জীবন জীবনযাপন ইসলাম থেকে অনেক দূরে চলে গিয়ে মুসলিমদের জীবন জীবনযাপন বা জীবন জীবনযাপন সেটাই হচ্ছে এখনো মুসলিমদের ফিরে আসা উচিত জ্ঞান চক্ষু খোলা উচিত সতর্ক সব উচিত বারবার এই কথাটি বলছে আল্লাহ আমাকে আপনাদেরকে আর যারা আল্লাদেরকে ভালোবাসেন এবং দিন পালনের চেষ্টা করেন তাদেরকে প্রথম সংশোধন করার চেষ্টা করা তফিক দান করেন বা সংশোধনের তফিক দান করেন কারণ যাদের অন্তরে ভয় আছে তাদেরও ভুলগুলি সংশোধন হওয়া সহজ আপনাদের অন্তরে আল্লাহ আছে তারপরেও বিভিন্ন ক্ষেত্রে যে বাঁকা চলছে বা বিভিন্ন ক্ষেত্রে আপনার মধ্যে ভেজাল আছে এই ভেজাল মুক্ত হওয়াটা অনেকটাই সহজ কারণ আল্লাহকে ভালোবাসেন পরকাল সম্পর্কে চিন্তা শিখ রাসুলকে ভালোবাসেন দিন ইসলামকে ভালোবাসেন কোরআন সংশোধন করে আর তারপরে আল্লাহ যেন আর জাল অনিশ্চ থেকে জালেমদের জুল থেকে মুসলিম জাতি উম্মা হেফাজত করে তখন মুসলিম জালেমদের জুল থেকে বাঁচতে পারবে যখন তারা আল্লাহর দিনের দিকে ফিরে এই কথা কোরআন বার বার করে বলা হয়েছে যখন পঁয়ত্রিশ বছর বয়স তখন মকাই কি আসে বন্যা সেই বন্যাতে আর আগে কারা ঘরে আগুন লেগেছে এখনকার মতো নয় ব্যবস্থা আর এখনকার মতো যে অনেক দূর পর্যন্ত পঁয়ত্রিশ বছর আগে ওদিনে যখন প্রথম আসে ত্রিশ বছর আগে প্রায় তখন মুর্শিদ নগরীর চারিদিকে একবারে পুরাতন পুরাতন বাড়ি যে বাড়িগুলো আজকাল পুরাতন মহল্লা এখানে উনি এই দরকার না জেনে শেন্ন মাটির বাড়ি থেকে যে কোনো সময় না কোন রাস্তা ছিল না ঘাট ছিল না কোন ব্যবস্থা ছিল তো তার আগুনও লেগেছিল আগুন লাগার কারণে এমনি কামা ঘর দুর্বল হয়ে পড়েছিল আর তার সাথে সাথে বন্যায় এসে কামাঘর একেবারে প্রায় নষ্ট হয়ে গেছে যিনি সরকার তিনি তো পড়াশিলা চিন্তা ভাবনা করলো যে এই কারা ঘরকে নির্মাণ করা যায় পুন নির্মাণ করবি কিন্তু আল্লা ঘরে যাতে হারাম পয়সা না আল্লাহ আজকাল হারাম পয়সাকে মসজিদ তৈরি হচ্ছে মসজিদ এ চা দিচ্ছে হারাম পয়সাকে তামাকের ইনকাম তারপরে কিছু মাদ্রাসা আমাদের অধিকাংশ চলছে উৎস হচ্ছে হারাম যেটা বর্তমান অবস্থা মানুষের তখন হারাম খেত কাছে তারা মুসি নয় কাফের মশেকরা হারাম খেত হারাম অর্জন করত। কিন্তু তারা সজাগ ছিল কমপক্ষে এতটুকু যে পবিত্র আল্লাহ তৈরি করবে এটা ছিল তাদের সিদ্ধান্ত ঘোষণা করে দিল যে কালেকশন হচ্ছে দাম খেরাত করবে কিন্তু হাওয়া পয়সা ছাড়া একটা হার পয়সা দাসীদেরকে দিয়ে বিশ্ব বৃদ্ধি করা হচ্ছে আজকাল তো স্বাধীন মহিলাদেরকে হ্যাঁ ব্ল্যাকমেইল করে উঠে নিয়ে চলে যাচ্ছে বিক্রি করে দিচ্ছে হ্যাঁ গালাগুলি গিয়ে তারপরে জবরদস্তি উঠিয়ে যাচ্ছে তারপরে কিন্তু তখনকার এই দিকটাও একটা খেয়াল করেন আপনি আর এগুলো বড় শিক্ষণীয় যে তখনকার যুগে জেনাব্যাবিচার যা করত তারা দাসী হতো স্বাধীন মহিলারা জেনা ব্যবচার করতো না উপলব্ধি করতে পারে একজন খারাপ মহিলা ছিল সেই যুগের বসে কিন্তু স্বাধীন মহিলা খারাপ মানে ইসলামের শত্রুটাই খারাপ মহিলা ছিল আল্লাহ তাকে হৃদায়তীব করেছে না হচ্ছে ঘটনা জানা ছিল আপনাদের সে কি করেছিল যুদ্ধে পক্ষ থেকে আবু সুখান তার স্বামী যুদ্ধের ব্যক্তিদের পক্ষ থেকে এসেছিল মহিলারাও সহযোগিতা করতো কাফেদের মহিলারা আস্তে আস্তে মুসলিম মহিলারা সহযোগিতা করতো পর্দার থেকে বেশ কিছু ক্ষেত্রে যেগুলো করা সম্ভব তো এই মহিলা কি করেছিল জানা আছে শহীদ হয়ে গেল তখন তার বক্ষ ছিঁড়ে বের করে সে মালা বানিয়েছিল মালা বানিয়েছিল কত তাহলে বন্ধে ছিল হ্যাঁ কত কট্ট ছিল ইসলাম আর মুসলিমদের সেজন্য সেটা বললাম বা সতর্কী করার জন্য বললাম যেগুলো কথা কোনো যাই হোক এই মহিলাকে আল্লাহ পরে তৌফিক দিলেন পরবর্তীকালে ইসলাম গ্রহণ শপথ করতো ইসলাম গ্রহণের বায় এটা পীরমিদের বায় নাই এই বায়ার থেকে তো পীর মুড়িদের বায়াত করবে দলের বায়া করবে এর অবকাশ হিসেবে তো পীর আছে হাতে হাত দিয়ে হোক অথবা যে চাদরটা নেই করেছেন তাছাড়া অন্য কোনো পায়া বড় বড় সাহবিরে ছিল। কিন্তু যিনি খলিফে ছিলেন নিতেন না সেই জন্য কিন্তু কোন আলেন আমি বায়াত নেব আপনাদের সাথে নয় বায়াত আর কোন নাম দিয়ে চুরি করবে না ব্যবসার করবে না ইত্যাদি আল্লাহ করবে ভালো কাজের ক্ষেত্রে নাফারমনি করবে না স্বামী বা মুসলিম শাসকের ইত্যাদি তো এইসব কথা তার মধ্যে তখন অবাক হয়েছিল মহিলা অবাক হয়েছিল আর জিজ্ঞাসা করেছিল আবাদ ভোটরা তো স্বাধীন মহিলা কোনদিন জেনা করতে পারে বই পত্র বিক্রি হচ্ছে খাবার খাদ্য দ্রব্য বিক্রি হচ্ছে ডাল চাল ধান বম পাট বিক্রি হচ্ছে ওই রকম হ্যাঁ কেনাকাছা হয়তো দাস দাসী ওরা যেহেতু সমাজের নিচু সেরে হয়তো সেই জন্য তারা এইসব নোংরা কাজে লিপ্ত হতো অথবা তাদেরকে সমাজপতি তার স্ত্রী কাফের জীবনে কোনো জেনা করেন অবাক লেগেছে তাকে না হলে চোখ থাকতো যে জাহিনীদের যুগে শিল্পী জেনাতে লিপ্ত হয়েছে ঠিক না এখন ইসলাম গ্রহণ করেছে আর জেনা করবো না কিন্তু কি বলেনি আর আমি ইসলাম করছি ঠিক আছে কিন্তু আর প্রাইভেট স্কুল প্রেম করা শুরু করছে হাই স্কুলে গিয়ে তো পুরোপুরি শুরু হয়ে যাচ্ছে আর তারপরে কলেজে গেলে তো বলতে হবে এই লামাশালা যদি আল্লাহ কাউকে বাঁচাই পাবে না হলে একবার বিষাক্ত তারও আগে ছিল সেটা ছিল আপনার ছিয়াত্তর থেকে আশিয়াত্তর কাছ আছে এই সময় সেই সময়েছে আজকাল তার চিঠি লেখা দরকার নেই হ্যাঁ স্মার্টফোন ফেসবুক তো আছে না রাস্তা চলে গেছে কি বিয়ে না হয়েছে আর কথা বলার সামনে কথা বলুক যেমন টেলিফোন আসলো তো দিয়ে ঘরে রেখে গেল অসুবিধা নেই প্রাইভেটে কথা যে কাঠের মুসিদায় বা আরো বেড়ে স্বাধীন মহিলারা আর আজকাল সব মহিলার স্বাধীন কারণ কোথা নেই যুগের আমার পরিবর্তনে কি হয়েছে উঠে গেছে পৃথিবীতে কোথাও সে পেশা ছিল তো করতো কি মক্কা পয়সাওয়ালারা বা সমাজপতিরা কিছু দাসি রেখে নিত আর তাদেরকে দিয়ে কি একটা পতাকা ঝুলিয়ে দিতলে তো বেশি করে কেউ যদি ব্যবসা করে তো খবরদার এই কাবার মানে যেন পয়সা করে ওয়ালা বাইরে বা কেউ থাকে সুদ খাওয়ার চর্চা তো বেশি ঘোষণা করলেন এবং তখন পর্যন্ত সুদী কারলেন আল্লাহ সুদ কে হারাম করেছেন আর যাদের এখন পর্যন্ত সুদী কোন কারবার কারোর সাথে লেনদেন আছে সেটা আজকে তলায় যেই সুদী যে আদান প্রদান আছে আছে সেটাকে পায়ের তলায় আমি রাখলাম সেটা হচ্ছে রেবাল আব্বাস আমার চাচা আব্বাসের সুদি আমার চা চা আর সুদের ওপর যদি কাউকে টাকা দিয়ে থাকেন আপনার অজ্ঞতার যুগে মূর্খতার যুগে আপনার পাপের যুগে যখন আপনি পাপিষ্ট ছিলেন হেদায়ত হয়েছেন যে আগে থেকে চুক্তি হয়ে গেছে নিন না হয় জুলম করতে পারবে না তুমি এক পয়সা বেশি নিতে পারবে না আর তুমিও জুলমের শিকার হবে না যে আসল পুঁজিটা কিছু না করছে ওটাও চলবে আসল পুঁজিটে খেলোটা যাই হোক সুদের টাকা যেন না লাগে থাকে নির্মাণ করা সম্ভব হচ্ছেন যত বুড়ো কাবা এবার আলী ইসলামের ভিত্তিতে ছিল তিনি যেভাবে তৈরি করেছেন তখন তারা বাধ্য কি করলেন টাকা পয়সা এত তলা কবের বেশি করবো না কেন যান পয়সা শেষ নেই তা প্লান এগুলো শেষ নয় এখন আর একটি বিষয় সামনে যে আল্লাহ ঘর কে ভাঙবে তো কোন নির্মাণ হচ্ছে না যদি আল্লাহ আজাদ আব্রাহর আজাদছে যে কাবা ভাঙতে এসেছিল আমাদের আল্লাহ গজর নেমে আসে তাহলে বুঝা গেল যে মক্কা মুশটা কিন্তু আল্লাহ আজাল কি ছিল তাহলে বুঝা গেল যে আল্লাহ আজাদি শুধু মুসলিম না তার সাথে তার আগে কি লাগবে কোন কাজে আসবেন না কোন কাজ আসবে জানান আগে ঠিক করতে হবে তৌহদ এই অবস্থায় অলিম্পির মহিরা একজন নেতা ছিল সে বললো দেখো আমাদের যারা সংস্কারকারী তাদের কালে ধ্বংস করবে না যারা মুফসিদ্দিন যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী যারা বিপর্যয় সৃষ্টিকারী যারা ফাঁসাল করতে আসবে তাদের কালে ধ্বংস তারপরে পাথর ভাঙা শুরু করলো খাওয়া মাসে ছিল তারপরে নিচে থেকে কিন্তু এবারে বোনিয়াছে নিচে তো তারপরে ওর উপর থেকে তখন তে আলু খাতে শুরু করলো ভালো শুরু করল এই ক্ষেত্রে অনেকগুলি বংশ আছে অনেকগুলি গোত্র আছে আছে। কালাঘা নির্মাণ করতে গিয়ে যে মক্কার বড় বড় যারা স্থানী ব্যক্তি নেতা সম্ভ্রান্ত ব্যক্তি তারা নিজেরা পাথর ছিলাম তার মধ্যে একজন ছিল তার চাচা আব্বাস একজন ছিলেন এই চাচা হাতি যে পাথর নিয়ে আসছেন আর এনে দিচ্ছেন আর রাজমিস্ত্রি কি পাথর আর রোমানরা খ্রিস্টান ছিল আর এরা মক্কার কি ছিল মুসলিম ছিল মুসলিম বর্তমান হিন্দু বা বুদ্ধিস্টমন মুসলে আর হচ্ছে যখন তারা হাওয়ার পয়সা দিয়ে পুরো কাবা নির্মাণ করতে পারল না তখন তারা ছয় থেকে সাত হাজার কি করলো কমিয়ে দিল থেকে কি করলাম কমিয়ে কমিয়ে তুই দিল কিন্তু এই যে ছয় সাত জায়গা ছাড়লাম কেমন করে চেতবো যে এই জায়গাটুকু দেয়াল করলো যেটা আপনারা এখন দেখছেন এদের আছে যদি কেউ জিজ্ঞাসা করে তারা কি বলবেন না দক্ষিণ না পূর্ব না পশ্চিম সামনের দিকে যেদিকে মদিনা সেদিকে হচ্ছে সামলিক আর দক্ষিণ দিক হচ্ছে ইয় তো এই ছয় হাতের মত একটা ছোট দেওয়া তৈরি করে দেওয়া হলো যাদেরকে অংশ ছিল এই অংশটুকু এই হাতিসের ভাষায় কি বলা হয়েছে আরেকটি নাম হচ্ছে কোন ঘেরা জায়গাতে হিজেল বলা হয় হাজারে হাজার ওখানে এর শান্তি কথা বলে দিল আর এসে রাতে ফিরে চলে আসলেন এসে অবাক করার মতো ঘটনা কেমন কেন একজন মানুষ এক মাসের রাস্তায় এক মাসের রাস্তায় কি করলো সেই হারি যাবেন দেখো দেখো কত বড় মিথ্যে আচ্ছা ঠিক আছে তুমি যে ঘুরে এসেছো থেকে ফিলিস্তিন থেকে আচ্ছা বলো তাদের মসজিদে আসা আছে মসজিদে আস্থার কয়টা দরজা কয়টা জানালা আর দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর পূর্ব এগুলোতে কোন দিকে এত আমি মানসিক অশান্তিতে ভোগিনি কি জবাব দেবো ওখানে জবাব দেওয়া হবে না নাকি আমি একুশ বছরের ইসলাম সেন্টারে কথা বোঝা গেছে হ্যাঁ বলতে পারবো না পারবেন না জানালা আর অবশ্য তাই না কারণ একজন মানুষ তার জীবনে যদি মূল্য বুঝে তো এইসব কাজ করলেনা যে করা যাবে হাসতে শুরু করলো যে দেখো দেখো আল্লাহ আমার জন্য একবার ওপেন করে দিলেন আলোকিত করে দিলেন সামলে খুলে দিলেন মতো টিভির পর্দায় যেমন সারা দুনিয়া দেখছেন কোথায় কি হচ্ছে কোন জায়গায় এই হিচরে আমি দাঁড়াইলাম উত্তর দিকে আর ওই দিকে সামদেশ ফেলিস্তিন ওইখানে দাঁড়ালাম আর তারপরে ওই ডাকলাম যে আসো কি জিজ্ঞাসা করার আছে করো थर जो पथर कलान पाठिए যে পাথর কালো করে দিয়েছে খাতায় পানি কালা মনে দিয়েছে কিন্তু সেটা আসলে কিন্তু মুসলিম হাসি মেলা পাপ করেছে কিন্তু সব পাপ করতে পারবে না মুসলিম যদি সামান্য কিছু ইমান থাকে তাহলে অনেক পাপে জড়িয়ে আছে কিন্তু সব পাপ করা দ্বারা সম্ভব তো এখন এই হাজির আসে সমস্ত নেতারা গোত্রের নেতা আছে এখন কি বলছে যে মারামারিয়ার খোনা খনি হয়ে যাবে এই ঝগড়া চার থেকে পাঁচ দিন চলতে থাকে রক্তাক্ত লড়াই হয়ে যাবে এরকম পরিস্থিতি তৈরি হয়ে গেল হারামের ভিতরে প্রজ্ঞাবান ব্যক্তি সে বয়োজ্যেষ্ঠ মানুষ ছিল সে একটি প্রস্তাব পেশ করল যে এটা করলে হয় না এই সব না করে মারামারি না করে যে আগামী দিনে আগে সে হে আগে সে এই পাথরকে কি করবে রাখবে মসজিদের মানে মসজিদে হারামের কি আগে ঢুকতে পারে সবাই মেনে ঠিক আছে সবাই চেষ্টা করল পাঁচশো রিয়া খেতে হবে রাত্রি করবে আর বলবেন জীবনের অভ্যাস নেই কি তাহার উঠবে ফল তুলে উঠতে পারেন না অনেক কি আর ফলয কিন্তু যদি বলা হয় যে যে আগে উঠে যাবে হ্যাঁ দুই তিন মাসের ভেতর অনেক আসন ব্যতিক্রম সেটা আলাদা কথা যে আমি পয়সার মতো লোক না কিন্তু আপনার মত লোকটা আছে তো যাই হোক খান এই কথা বলেছেন সবচেয়ে ভালো নামাজ আসবে কি চরিত্র যে আপনি মরনের ভয়ে মরনের পরের জীবনের আমি আপনি আসেন না তো যে আগে আসতে পারবে সেই এই কাজটি করবে সবাই একমত হয়ে গেল আল্লাহর ফায়সালা ছিল কেউ আগে আসতে পারবে প্রথম ব্যক্তি যিনি মসজিদে হারামের আমরা পছন্দ করি আমাদের মনোনীত ব্যক্তি হচ্ছে প্রশংসিত ব্যক্তি যখন যে ক্ষমতা সবার নিয়ে হয়েছে আমি আপনার ঠিক আছে আমি আগে আসতে পেরেছি আমি রেখেছিলাম সবাই কিন্তু খেলাফুল করে তাদের মনটা অনেকের খারাপ হবে আমরা ছুঁতে পেলাম তাই না আপনারা এক একদিকে এই চাদরের চাদিদিক সব বিভিন্ন গোত্রের যারা এই সরকার আছে তারা ধরে উঠাল তারপরে যখন সেটাই উঠালো তখন যে সমস্যার সমাধান এই জন্য মীমাংসা করে দেওয়া মাংসের ঝগড়া শেষ করে দেওয়া অত্যন্ত ফুজিলতার কাজ অত্যন্ত ফুজিলতার অনেক সময় অনেক সময় বরং সবসময় নকলে বেশি অনেক সময় ঝগড়া বিবাদ মারামারি না হয়ে যায় হতাহত না হারি সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ নবিকা আসতে পারেন তার দেড় মিটার দেড় মিটার মানে চল্লিশ ইঞ্চিটার মানে দরজা দরজা আর একটু বেশি দুই মিটার দরজা করা হয়েছিলাম যে কাবা ভর ছিল সেটা একটা হচ্ছে যে ইব্রাহিম বড় সড়ো ছিল ছয় সাত হাত জায়গা কি করলো কমিয়ে দিল সেটা হিজ রাতি দুই নম্বর এব্রাহিম আলী সাল্লামের কাবাঘরের দুটো দরজা ছিল তৃতীয় যে ইব্রাহিম ইসলামের যে দরজা ছিল সেই দরজা গুলি সরজমিনই ছিল মাটিতে নিচেই ছিল দুটো দরজা যে কোন মানুষ সহজে প্রবেশ করতে পারত কিন্তু এখন মুচাই করে দেওয়াতে ঢুকে গেল কিন্তু সবাই তো দুটো দরজা থাকে তো হয়তো কি একটা দরজাতে মানুষ ঢুকছে আর এক দরজাতে বেরিয়ে যাচ্ছে সহজ হ্যাঁ আলাদা আর পার্থক্য ছিল আর আরেকটা পার্থক্য কতগুলি পার্থক্য বললাম আর একটা পার্থক্য হচ্ছে যে বর্তমানে কয়েকটি স্তম্ভ আছে পিলার কয়েকটি আছে কাবার ভিতরে দেখছেন বুনিয়াদে কোন লেখক যেগুলি বলেছেন সেগুলি আমি বেশ কিছু বুঝি বলে দেয়ালা করা হল সেটা হল তাহলে দেয়াল কতটা উঁচা কায়ম আছে আঠারো হাত এবার বুনিয়াদের কত ছিল এর অর্ধেক ছিল তার মানে দেয়াল অনেক নয় হাত ছিল নয় হাত ছিল এখন রয়েছে আর ছাদ হাত দেওয়ালের উপরে কিন্তু ছাড়া ছাড়বে তিন হাত নিচে নামিয়ে কি আছে পনেরো হাত পরে ছাড়া এটা অনেকে জানেন এই তাহলে তিন হাত পর্যন্ত কি আছে মানে দেয়ালা আমোদ আর স্তম্ভ ফুটিও ছিল না বেশ কিছু পার্থক্য হয়ে গেল যা আজকে জানতে পারলেন কাল এই ছিল আমরা ধারাবাহিক আলোচনা করেছি যে তার থেকে নিয়মিত আল্লাহ রহমা নিয়ে আমার দীর্ঘসভায় অবস্থান তার কাছে লেখাপড়া করেছি অনেক উপকৃত হয়েছিল তারপরে যখন মোদিন আসলাম লেখাপড়ার জন্য তার কাছ থেকে লেখাপড়া আর তো তার আগে উনি গবেষণা ডিপার্টমেন্টে উনি চলে এসছিলেন গবেষক হিসাবে তো আমাদের আগে উনি মোদিনে এসেছিলেন তো এই ছিল আলোচনা কিছু আর আলোচনা আছে যেটা তিনি উল্লেখ করেছেন তো ওখান থেকে কিছু ভালো ভালো কথা থাকলে মাঝে মাঝে পড়ে শোনাই তো আজকে সময় থাকলে দু একটি কথা শোনায় দশ মিনিট তৈরি করা হয়েছে তাহলে কাবাঘর কার্য করা হয়েছে সমস্ত বিশ্বের নাস সবার অধিকার আছে সবার অধিকার আছে সেটা হচ্ছে এই ভিসা হাসিল করবি